বাংলা মানবতা সমাধান সারা বিশ্বের সুপ্রিয় দর্শক আমরা। রুজি রুজির এবং উত্তম উপার্জন এবং বর্জিত রুজি জেক কী ধরনের হতে পারে এই বিষয়গুলি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলছিলাম আমি যথারীতি পরিচালনা রয়েছি ডক্টর মুসলিউদ্দিন এবং আমার ডানে রয়েছেন আব্দুর রসাক বিন ইউসুফ আসসালামুকুম এবং আমার বামে সম্মুখ দিকে রয়েছেন শেখ ইউসুফ আবদুল মজিদ এবং আমার পাশেই রয়েছেন বামদিকে শেখানীকুম সুদের ভয়াবহতা এবং আখরাতে সামাজিকভাবে ভাবে এবং সার্বিক পরিস্থিতিটাকে যে অমানবিক করে তোলে সে কিভাবে অমানবিক পরিস্থিতি সৃষ্টি করে শুন এ ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন শেখ আমানুল্লাহ আলমাদানী अल्लाह रबुल आलम बोल हाकुल्लाह रिबा ओरबिस सदाखात सूद ध्वस डेके आने सूद मानुषर इमानल के ध्वसर सूद मानुषर मन मेजाज के ध्वस कर सूद मानुषर अर्थव्यवस्था के ध्वसर सूद मानुषर सामाजिक मर्जदा के ध्वसर सूद मानुषर स्नेह सेम्पीति भलोबासा श्रद्धा बोध एगुलि कैड़े सूधर कारण मानुषे घुम हराम जे सूधर दायग्रस्त रेसे घुमाते गए चिंता है आगाम कस्तर समय आगामीकाल टाशोध कर टाइम आगामीकाल टात लाग् एतटी जोड़ करते से हूँ किस बिक्री होक कारो का आर नहीं होक वही सूधर परिवर्ते आकजन केोक অথবা এক টাকার জিনিস আটানায় বিক্রি করে হোক সে কালকের কিস্তিটা দিয়ে দিল দিয়ে দেওয়ার পর আবার এক সপ্তাহ যাব তাকে এমন এক চক্র এক মসিবতের মধ্যে ফেলে দেয় সুদের কারণে চক্রবৃদ্ধি মসিবতের মধ্যে পড়ে যায় এমনভাবে ফেসে গেল জড়িয়ে গেল যে তার থেকে আর বাঁচার কোনো কায়দে এই সুদ থেকে মাথা যেন আর করে ওই সুদ থেকে মাথা যেন আর করে লাস্টে দেখা যায় যে একদম সম্পূর্ণ ফেসে যায় সস্তায় জিনিস বিক্রি করে এইভাবে করতে করতে সে একসময় কি হয় দেউলিয়া হয়ে যায় দেউলিয়া হয়ে গিয়ে সেখানে এমন একটা হিংস্রতা দেখা গেছে যে সমাজের একজন সম্ভ্রান্ত ব্যক্তি অথচ তাকে টেনে হিসরে ওই সুদী মহাজন টেনে নিয়ে আসছে অথবা দরিদ্রী মেঁধে নিয়ে অফিসে বেঁধে রেখেছে অথবা বিধবা মহিলা তার ঘরের চাল ভেঙে নিয়ে চলে গেছে অথবা তার দুধের গাভি যেটাই তার সম্বল যে দিয়ে তার রুজির ব্যবস্থা সেটাকে তিন নিয়ে চলে গেছে কি মৃত্যু বরণ করেছে সুদ গ্রহিতা তার মৃত্যুর লাশ পর্যন্ত জানাজা এবং দাফন হতে দেওয়া হয়নি আটকিয়ে রাখা হয়েছে এরকম হিংসরতাও দেখা গেছে তাইলে কত বড় ভয়াবহ লাঞ্ছনা এবং গঞ্জনার শিকার ওই সুদ গ্রহণ করার কারণে মানুষ হচ্ছে পারলৌকিক জীবনে তো আরও বড় লাঞ্ছনা ও গঞ্জনা রয়েছে দরকার অন্য কোনো পথ অবলম্বন করবে জাকাত ফেতরা জমা করে সে চলার ব্যবস্থা করবে সুদের আসলে পরকাল খুব ভয়াবহ আর ইহকালে তার খুব শেষ পরিণত নিঃস হওয়া जमन बोखारी मुस्लिम आसूल सल अलीद राइजन लोक एस हाथ धरे बल मुकदास दिखे नहीं जगलें तो जेते जे अनेक जे दृश्य देखल तरह एक दृश्य देखल जो एक लोक के रक्तर नदी फेले देखे রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে নদীতে পানি নেই শুধু রক্ত আর রক্ত। আর নদীর একটা একটা লোক আছে। তার হাতে পাথর রয়েছে। তো রক্তের নদীর যে লোকটা রয়েছে সে লোকটা যতবার পাশে উঠে আসার চেষ্টা করছে পাশ থেকে তার মুখের উপরে পাথর মেরে তাকে আঘাত করে আবার নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে তো যখন এবং তার বিবরণ দিলেন তখন তারা দুজন বললেন রক্তের নদীতে পাশ থেকে তার পাথর মেরে তার মুখকে ভেঙে দিচ্ছেন এবং তাকে রক্তের নদীর নদীর করে দেওয়া হচ্ছে সে লোক হচ্ছে বোখারের হাদিস সুদের একটা খুব ভয়াবহ পরিস্থিতি যদি কয়েকবার কয়েকবারে হাদিস পেশ করে একবার দেখেছেন যেটা কবরের শাস্তি সেটা মরার পরে মরার পরেও হচ্ছে মানুষের এই সুদের একটা ভয়াবহ অবস্থা যারা সুদ ভক্ষণ করছে তাহলে কিন্তু আমরা সারা বিশ্বের নদী শুধু তাই নয় সারা বিশ্বের সকলের কাছে আপনি শাসক হন বা আপনি বিচার বিভাগে থাকুন প্রশাসনিক দায়িত্বে থাকুন রাষ্ট্র পরিচালনার থাকুন যেখানে আব্দুল মুজিদ কিছু বলতে চাচ্ছিলেন মাঝখানে আমি বলতে চাচ্ছিলাম যে ভাই বললেন যে এরকম যন্ত্রণাদায়ক তীব্র যন্ত্রণাদায়ক একটা কঠিন অবস্থার ভিতর পড়ে যায় এই পৃথিবীতে যারা সুদ খায় যেটা আল্লাহাকুর স্পর্শ করেছে স্পর্শে যে ব্যক্তি পাগলের মতো হয়ে গেছে এই ব্যক্তিও এই সমস্ত সুদ নিয়ে তারপরে এইটাকে পরিশোধ করা এবং এইটাকে কেন্দ্র করে তার ভিতরে যে একটি দুশ্চিন্তা এই দুশ্চিন্তা সে পাগল এক চোখে পানি পড়তো কখনো ধীরে দিতেন অত্যন্ত মর্মান্তিক করে নরম ভাষায় দিতেন কখনো আবার খুব জোরে দিতেন একাত এবং তিনি এত মনে হল যেন তিনি যুদ্ধের সতর্ক বাহিনী পরিচালনা করছেন যুদ্ধের মাঠে এমন তারপরে তিনি বলতেন বয়স তো আনা কিয়ামতো কাহাতেন আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এইটা আমত আমার এবং আমার মাঝামাঝি হলে এই দুই আঙ্গলের মাঝখানে যতটুকু দূরত্ব এতটুকু সে আমত অতি নিকটবর্তী মান তারাকা মালান ফলে ওরা কেউ যদি মাল ছেড়ে যায় তাহলে সে মাল পাবে তার ওয়ারিসা পরবর্তী লোকেরা কিন্তু মান তারাকা দায়ন ও দিয়ান ফাই ইলাইয়া ও আলাইয়া কিন্তু কেউ যদি ভোকা নাঙ্গা শিশু ইতিম রেখে যায় এবং কেউ যদি ঋণ রেখে যায় ফাই ইলাইয়া ও আলাইয়া সেটার দায় দায়িত্ব আমার বাইতুল মাল থেকে স্টেট ব্যাংক থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি আবেদন জানাবো সারা বিশ্বের মানুষদেরকে এবং রাষ্ট্রীয় যন্ত্রকে যে আমরা কি নবী সাল্ল আলিয়া আদর্শে প্রভাবিত হয়ে এই বক্তব্য পার্লামেন্ট থেকে দিতে পারি না তোমরা যদি মাল ছেনে যাও তার অধিকার যা আছে তাদের থাকে ঋণগ্রস্ত যদি থাকে সাথে করো করে সরকারের যদি তার মালে না হয় কিন্তু আমরা বহুত আইন করি বহুত বিধান করি কোনটাই মানব কল্যাণ পর্যন্ত সার্বিক মানুষের উপকার পর্যন্ত পৌঁছে শুধু পত্রিকা কেমন যেন অধিকাংশ শুধু পেপার বাজি মিডিয়া বাজি হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি আমরা কারো সদ ইচ্ছায় আঘাত করছি না আমরা সরকার যন্ত্র এখন একটিমাত্র সুদের বিরুদ্ধে খুব সোচ্চার হয়েছেন সুদ পুরোটাই হারান সুদ পুরোটাই অত্যাচার যে সিস্টেম করেন না কেন রাষ্ট্রীয় সিস্টেমে সুদের ব্যবস্থা রাখুন ব্যাংকিং সিস্টেমে রাখুন ব্যবসায়ী সিস্টেমে রাখুন সবই শেষ পর্যন্ত তার শেষ অত্যাচার একজন ব্যক্তি বা কোনো কোনো ব্যক্তি বিশেষ যদি সুদের মাধ্যমে মানুষ অত্যাচার করে থাকেন হয়ে থাকে সেটা এমনকি রাষ্ট্রীয় যন্ত্র থেকে বলা হচ্ছে সেখান থেকে সেই মূল শত্রু আমাদের ধরে নিতে হবে আমি যদি নিজে করে। আপনি যদি নিজে করেন তাহলে আমরা অত্যাচারের মধ্যেই আছি সেটা থেকে আমাদের ফিরে আসতে হবে শেখ আমির কাছে আরো জানতে চাবো যে এই যে জাতীয় পর্যায়ের যে সকল সুদী ফাংশন সুদি ব্যবস্থাপনা গুলো রয়েছে এবং বলা হচ্ছে কোনো কোনো সংস্থাগুলো থেকে যে এই মাইক্রো বা ক্ষুদ্র ঋণের মাধ্যমে বেসকল ব্যবসা সুদী ব্যবসার মাধ্যমে সুদী ঋণের মাধ্যমে আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠাবো বা দশ বিশ বছর পরে আর দারিদ্র থাকবেই না সময় তো সারা বিশ্বের পৃষ্টি দর্শক শ্রোত আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে ইনশাল্লাহ প্রত্যেকটি ব্রেকের পরে আপনাদের সামনে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পি টিভি বাংলা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 जार्ध्यम बोझा सहज हो जाएलम बुनियादी शिक्षा पुतार साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टापन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश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 জয়েন্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় दारिद्र विमोचन समाज दारिद्रमाधानसुल दारिद्र विमोचन करते তাহলে এখন যে তারা বলছে যে সুদ দারিদ্র বিমোচন করছে না আদৌ নয় সুদ দারিদ্র বিমোচন করেনি কোনো কোনো ক্ষেত্রে এক একজন হয়তো দেখা যাচ্ছে যে হাজারে এক একজন হয়তো বা দাঁড়িয়ে যেতেও পারে বা পুঁজিপুতি হতেও পারে কিন্তু সুদের সিস্টেমটাই হলো যে গরিব দুঃখী মানুষের টাকা সুদী মহাজনের পকেটে চলে যাওয়া শ্রমটাকে শ্রমটাকে কৌশলে নিয়ে নেওয়া এটা হলো সুদের মূল বিষয় অতএব সুদের মাধ্যমে মানুষের দারিদ্র বিমোচন হয়েছে এটা আমরা দেখি নি আর হতেও পারে না কারণ সুদ যতটুকু সে তাকে প্রথমত য ধরুন একটা ব্যাঙ্ক থেকে আমি কিছু টাকা নিয়ে আসলাম ব্যাংক থেকে টাকাটা আনতে গিয়ে ওই টাকাটা পাশ করতে গিয়ে আমাকে যতবার যাতায়াত করতে হয়েছে এবং যতটা সময় ও শ্রম ব্যয় করতে হয়েছে ওটাকে বাদ দিলে দেখা যাচ্ছে আমি যেদিন ধরুন দশ টাকা আমি ব্যাঙ্ক থেকে নিয়ে আসলাম ক্ষুদ্র ঋণ এ দশ টাকা আনতে গিয়ে দুই টাকা টাকা পাওয়ার আগে আমার খরচ হয়ে গেছে আমার দুই তিন দিনের শ্রম কাগজপাতি রেডি করতে যাতাত সব কিছু মিলায় অনেক ক্ষেত্রে কিছু চাপ জন্য দিতেও হয় এগুলি মিলায় দেখা যাচ্ছে যে টাকা পাওয়ার আগে আমার দুই টাকা নাই হয়ে গেছে এবার টাকাটা এনে আমি যেখানে ইনভেস্ট করতে যাচ্ছি ইনভেস্ট করতে গিয়ে সেখানে দুই পাঁচ দিন দশ দিন যদি লস হয়ে যায় বা এক আধ মাস দেরি লাগে তাহলে দেখা যাচ্ছে যে এক মাসের সুদ আবার এর উপরে চেপে গেল চেপে গিয়ে ওখান থেকে যে লভ্যাংশ আমি বের করব এই বের করার আগেই দেখা যাচ্ছে যে টাকা আমার অর্ধেক হয়ে গেছে এরপরে এর কিস্তি শোধ করতে গিয়ে যখন আমরা ওই মূল্যবান হঠাৎ করে তখন কিস্তির টাইম হয়ে গেল আজকে এর তারিখে কিস্তি শোধ না দিলে সুদের উপরে আবার জরিমানা সংযোজন করা হবে তখন তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে এক টাকার জিনিস আটানায় বিক্রি করে ইত্যাদির মধ্যে আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দেব দারিদ্র চিরতরে বিধূরিত হয়ে যাবে ইত্যাদিদের যে সকল এই বক্তব্য দেওয়া হচ্ছে মুক্রোচক এবং দৃষ্টি আকর্ষণী কাকে গ্রামের অধিকাংশ মানুষেরা তারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে যেখানে তাদের স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করা তাদের স্বাচ্ছন্দের মুখ তারা দেখতেই পায় না সাধারণ খুবই নিম্নমানের খাবার দাবার নিম্নমানের বাসস্থান এবং তাদের কাছে বিশেষ করে হ্যান্ড টু মাও তারা হয়তো দৈনিক কিছু উপার্জন করে আর সেটা খায় আর সকালবেলা হলেই তাদের উপার্জন না হলে আর খাওয়ার কোনো ব্যবস্থা নেই এই ধরনের মানুষই দরিদ্র মানুষ আসলে আলগেনা গেনা নার্ভ রসুলের কারিম সাল্লাম যেটা হাদিসে এর সাদ করেন যে মানুষ আসল মূল্যবোধের দিক কে যে দরিদ্র হয় সে হলো প্রকৃত ইমানের যে বাজারের ব্যাপারে যে ইসলামী শরীয়তে যে মূলনীতি দেওয়া হয়েছে যে মূলনীতিটা না মানার কারণে আজকে কি অবস্থা ইসলামী শরীয়তে শেয়ার বাজারে দুইটি মৌলিক মূলনীতি দেওয়া ছিল একটা মূলনীতি হল যে আমি যে কোম্পানির শেয়ার নেব বা কিনব সেই কোম্পানি যেন কোনো সুদি কারবারের সাথে অথবা কোনো হারাম পণ্য বিপণন বা উৎপাদনের সাথে জড়িত না থাকে দুই নম্বর শর্ত ছিল যে সেই কোম্পানিটা বাস্তবতা থাকতে হবে হাওয়াই কোম্পানি কাগজ সর্বস্ব কোম্পানি এই কোম্পানি যেন না হয় এবং যে পরিমাণ শেয়ার নির্ধারণ করা হবে বাস্তবতায় সেই কোম্পানি বিক্রি করলে সেই শেয়ার অনুপাতে তার ভিতরে বাস্তব মূল্য নির্ধারণ থাকতে হবে কিন্তু হাওয়ার উপরে মূল্য বেড়ে যাচ্ছে এই জিনিসটার এই বইটার বাস্তব মূল্য পাঁচ টাকা বা দশ টাকা কিন্তু শেয়ার বাজারে যা দেখা যাচ্ছে এই বইটার মূল্য হয়ে গেছে পঞ্চাশ টাকা কিন্তু বাস্তবতা বিরোধী যাতে কোনো সময় কোনো কোম্পানি দেউলিয়া হয়ে গেলেও ওই বইটা বিক্রি করে টাকাটা তার ফেরত যায় আর এখানে এক্ষেত্রে সরকার বাহাদুর তাদের কাছ থেকে কিছু টাকা নিয়েছেন এখন এই সিকিউরিটি মানি থেকে সেই টাকা ফেরত আনতে গিয়ে দেখা যাচ্ছে যে কত বছর সময় যাচ্ছে আর কত দিনের শ্রম যাচ্ছে আর কত জোড়া জোতা ক্ষয় গেছে তারপরে যদি এই সিকিউরিটি মানি ফেরত আনে এসে দেখবে যে বাস্তবতার সাথে তার অনেক গরমিল ইসলামী শরীয়তের বিধান যেখানেই লঙ্ঘিত হবে মানব কল্যাণ সেখানেই বিঘ্নিত হবে পুঁজিবাদ মানুষ এই সুতি অত্যাচার হাত বেঁচে যাবে এই ব্যাপারে সামান্য সংক্ষেপ একটি আলোচনা করতেন এটা তো আলহামদুলিল্লাহ সমস্ত কিছুর সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ আল্লাহ সবকিছুর মালিক তারপরে আল্লাহ ব্যক্তি মালিকানাকে স্বীকৃতি দিয়েছেন চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া এগুলো আল্লাহ তাল্লা সৃষ্টি এবং এগুলো আল্লাহ এরশাদ করছেন যে ফাহুম এগুলো মানুষ মালিক হয় সেরকম ভাবে তাহলে সেক্ষেত্রে তো আর মিরাসের কোনো প্রয়োজনীয়তা সেখানে থাকে না তো ব্যক্তি মালিকানাকে আল্লাহ তালা মানুষের জন্য এটার অনুমোদন দিয়েছেন যে ব্যক্তি মালিকানা মানুষ মালিক হবে যে ব্যক্তি মালিকানা আহ না থাকলে পরে তো সেখানে তো মানুষ যন্ত্রের মতো হয়ে গেল সেই গরু ছাগলের মতো ছাগলের মতো ঘাস খাল্লাগুলো দিব আর খেতে যে যতটুকু তার শক্তি আছে হাল চাষ করায় নিব দুধ ধোয়াবো ছাগল হয়ে গেল করতে চাই এখানে আমরা কি এমন বলতে পারি যে বাঘের ভয়ে চড়লাম গাছে ভূত বলে পেলাম কাছে চড়ে এবং ভূতের হাতে ধরা খেলাম তো এটা এরা পুঁজিবাদের হাত থেকে বাঁচার জন্য আন্তরিক ব্যবস্থা চালু করছে তো ওখানে আগে একটা কথা বলে রাখা দরকার মনে করছি সেটা হলো এই সুদী মহাজন কোনদিনও মানুষকে ধনী হতে দিবে না যে মানুষ হয়ে গেলে আমার সুদের বাজার তো বন্ধ হয়ে যাবে ব্যবসা তো বন্ধ হয়ে যাবে জন্য মানুষ কিভাবে গরিব থাকে আমরা একটা স্বীকৃতি যদি না থাকে সেখানে কোনোদিনও কাজের গতি আসে না শ্রমের আগ্রহের আগ্রহ হারিয়ে ফেলে যেহেতু মালিক নয় আবার নির্যাতন এবং এমন কি যে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রের যারা প্রবক্তা তাদের ভিতরকার একজন বড় কোনো ব্যক্তির মেয়েকে টেনে নিয়ে চলে যাচ্ছিল তাদের দেশের অনুসারীরা তার সামনেই তখন বলছে যে তোমরা এটা কি করছ বলছে যে আপনি তো আমাদেরকে শিখিয়েছেন যা কিছু সম্পদ আছে সব সম্পদ হলো রাষ্ট্রের তো রাষ্ট্রের সম্পদ যদি হয় ব্যক্তি মালিকানা তো কিছু নেই তো এ মেয়ে তো আপনার নয় এ মেয়ে তো আমাদের সকলের কাজেই আপনি কেন এতে বাধা এই সকল দেশের মুসলিম কিন্তু দেখা গেছে সমাজতন্ত্র কিছু দিনের মধ্যে বিদেশ হয়েছে কথায় বলতে হয় যে আল্লাহ মানুষের জীবিকা নির্বাহের জন্য জানতে পারলাম যে পুঁজিবাদ মানুষের মঙ্গল দিতে পারবে না সমাজবাদ মানুষের মঙ্গল দিতে পারবে না দিতে পারবে শুধুমাত্র ইসলাম ভার সাম্যপূর্ণ যেটা ব্যবস্থাপনা এই জন্য একজন ইংরেজ চিন্তাবিদ বলেছেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড Islam is still maintain the balance between the two axes are it opposite समाजবাদ ও পুঁজিবাদ দুইটি একবারে সম্পূর্ণ বিকুর চরম বিপরীতমুখী দুই ব্যবস্থার মধ্যে ব্যালেন্স এবং ভারসাম্য মালিকানা এবং অনুশর মানবতা দুইটা সহ রক্ষা করতে পারেছে একমাত্র ইসলাম আমরা একবার যাচ্ছি পুঁজিবাদের দিকে আবার সমাজবাদের দিকে দুটই কোনটাই মানুষের কল্যাণ দিতে পারনে আমাদের সামনে আসুন এখন ইসলামের দিকে ইসলামী দিতে পারে আপনার জন্য একটি ভার সাম্যপূর্ণ এবং মানব আপনি ওই কথাটা লাগিয়ে রাখেন যে আল্লাহ মানুষের তৈরি বিধানের মোকাবেলা করতে যাওয়া আর কি সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করছি পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মুহাম্মদ আসসালামুকুমাত ट गेश प्रत्येक खेला हारजित था जुआ देख किसी कल रेगारोटा पुन सम्प्रचार विंगे पीट टी জানার জন্য এটি পবিত্র কোরআনের ১১২ বারো নম্বর সুরা আয় নাম্বার এক থেকে চার্লাহু আহাদ বলো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 खपेक्षी नन तृतिय हलो लामिद्लम